সসাল রহমতুল রহমান রহিম আলহামদুলিলামসলাতমুরসিনবীনা মহমদ আজমাইন আবাদ ফৌজ্লাহিন শৈতান রাজিম অমাতিল কা বেসা আল্লাহ ফকরবুল আলমের সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক আমাদের সৃষ্টি করেছেন এবং আমাদের হৃদয় দান করেছেন সাল্লা সালাম নাজিল হুকিয়ানবী সাল আলিহিমের উপর আল্লাহ ফকরবুল আলমিন মূসা আলি সাল্লামের কথা বর্ণনা করছেন এ আয়াতগুলিতে সুরাতহার তাতে মূসা আলিহিমকে আল্লাহ পাক একটি যে মোজেজা দিয়েছিলেন তা ছিল লাঠির মোজেজা মহান আল্লাহ পাক মোসা আলিহিসাল্লামকে বেশ কিছু মোজেজা দিয়েছিলেন যার সংখ্যা হচ্ছে নয়টি পরান এখানে একটি আয়ত রেস আল্লা কাদা আত্মা মোসা তিসা আয়াতিম্বাইনাথ নিশ্চয়ই আমি মোসা আলিহিস্লামকে সুস্পষ্ট নয়টি নিদর্শন দিয়েছিলাম তিসা আয়াত নয়টি মোজেজা বা অলৌকিকত্ব মোজেজা আম্বিয়া রসুলগণের তাদের নবুয়াত রিসালতের দলিল প্রমাণ পেশ করে যে তারা নবী রসুল তা তাদের হাতে থাকে না আল্লাহ আল্লাপাকের হাতে আল্লাপাক যখন ইচ্ছা তা প্রকাশ করে থাকেন তার একটি মজেজা ছিল লাঠি আল্লাপাক মুসা আলি সালামকে জিজ্ঞাসা করলেন যে অমাতিলকা বে নেয়ুসা হে মূসা তোমার ডান হাতে সেটা কি কী আল্লাহ মুসা আলি ইসাল্লাম আল্লাপাকের সাথে কথা বলার সুযোগ পেয়েছেন কথার সুযোগ পেলে যাকে যে ভালোবাসে মানুষের প্রকৃতি হচ্ছে কথা লম্বা করার চেষ্টা করা ক্ষান্ত হতে চাই না তাই অবলম্বন করেছেন মুসা আলি সালাম আলাহি আসায় তিনি বললেন যে সেটা আমার লাঠি আতাওয়াক্কা ও আলিহাই এতটাই যথেষ্ট ছিল তোমার ডান হাতে কি এটা লাঠি কিন্তু কথা বলার সুযোগ পেয়েছেন কথা বাড়াচ্ছেন তিনি বলছেন আমি এর ওপর ভর দিই ও আহস্য বিহা লাগানা আর এর দ্বারা আমি আমার ছাগলের জন্য পাতা পেড়ে দিই গাছের পাতা ছাগলের খাওয়ার জন্য পেড়ে দিই কাজ রয়েছে। এর দ্বারা আরো অনেক কাজ আমি করি আল্লাহাকের সাথে আল্লাহাক কাল আল কেহাইয়া মুসাহ মুসাহ এটাকে তুমি নিক্ষেপ করো মাটিতে ফালকাহা তখন তিনি নিক্ষেপ করে দিলেন ফাইজা হাইয়া হাইয়া তুন তখন সেটা সাপ হয়ে ছুটাছুটি করতে লাগলাম সাপের রূপ ধরে ছোটাছুটি শুরু করে দিল আলা খুজহা তখন আল্লাপাক বলছেন যে মোসা তুমি সেটাকে ধরে ফেলা সাপকে সাপের রূপ হয়ে গেছে সাপকে ধরে ফেলো ওাল আর তুমি ভয় করিও না সিরা তাহল উলা শীঘ্র আমি সেটাকে আগে রূপে ফিরিয়ে দেব। যেমন লাঠি ছিল তুমি ধরলে সেটা আবার লাঠিতে পরিণত হবে আল্লাহ পাক তারপরে আর একটি মজেজার কথা বলছেন সেটা ছিল ইয়াদে বায়দাহ হাত শুভ্র উজ্জ্বল দেখার হাতকে সুস্থ হাত যাতে কোনো রোগ নেই কিন্তু বগলে তলায় হাত রেখে বের করলে সাদা উজ্জ্বল দেখা দিত এই মজেজাও দিয়েছিলেন আল্লাফাক মুসা আলি সালামকে আল্লাহাক বললেন ওয়াজমম ইয়াদাকা ইলা জানাহেকা হে মুসা তোমার হাতকে তোমার বগলে দিয়ে টানো মানে বগলে রেখে বের করো জানাহ মানে হচ্ছে ডানা। পাখির ডানা হয় মানুষের হাত এবং হাতের তলা যে বগল একে জানা বলে আল্লাহফাকবুল আলামিন উল্লেখ করেছেন তাখরুজ ব্যসু বিনা কোনো ব্যাধিতে তা সাদা উজ্জ্বল হয়ে বেরিয়ে আসবে তোমার হাত সাদা উজ্জ্বল হয়ে বেরিয়ে আসবে কিন্তু তাতে কোনো রকমের রোগ নেই শ্বেতরোগ বা অন্য কোন রোগ নেই তাতে আয়াতা না করা এটা আরেকটি নিদর্শন এটা লাঠি ছাড়া আরেকটি মজিদা লেনোরিয়া কামিন আয়াতেনল কুবরা যাতে করে তোমাকে আমি আমার বড় নিদর্শন সমূহ দেখাতে পারি তারপরে আল্লাপাক মুসা আলি সাল্লামকে যে উদ্দেশ্যে নবী করেছেন তা হচ্ছে দাওয়াতের কাজ করা আর সেই যুগের জালেম শাসক অহংকারী ছিল ফেরাউন পাক বিশেষ করে ফেরাউনের কাছে মুসা আলি সালামকে যেতে বলেন। বললেন ইতাহাবলা ফিরাউন যাও তুমি ফেরাউনের কাছে যাও ইন্নাহ তাগা কারণ সে সীমা লঙ্ঘন করেছে তখন মুসা আলী ইসালাম আল্লাপাকের কাছে দোয়া করলেন মুসা আলি সাল্লাম মেয়ের ভাষায় একটু জড়তা ছিল যে কোনো কারণে হইতে পারে সেটা সৃষ্টিগত হইতে পারে আল্লাপাকের অনেকের জড়তা থাকে কথায় আর ধীরে ধীরে বলার অভ্যাস করলে সে জড়তা কেটে যায় যেমন আমরা ছাত্র জীবনে এর জন্য আমাদেরকে মেহনত করতে হয়েছে যে যেমন মেহনত করেছে কিন্তু কথায় অনেক সময় জড়তা থাকে ধীরে ধীরে সেটা কথা বলার অভ্যাস করলে কেটে যায় আবার কেউ কেউ ঘটনা বর্ণনা করেছেন যে বাল্য জীবনে ফেরাওয়ান পরীক্ষা করতে চেয়েছিল। তখন মসা আলিহিসালামের সামনে দুটো জিনিস রাখা ছিল। একটা হয়তো মণিমুক্তা বা ভালো কিছু জিনিস ফুল বা অন্য কিছু হইতে পারে আর আরেকটা ছিল আগুনের আঙ্গার তখন মসা আলি সালাম আগুনের আঙ্গার উঠিয়ে জিভ ভাই দিয়ে ফেলেছিলেন যাতে তার জিভ্ভা পুড়ে যাওয়ায় জবানে জিভ্ভাই জড়তা হয়ে গিয়েছিল সেটাও হলে হতে পারে অল্লাহ আলাম আল্লাহ পাকের কাছে দোয়া করলে তারপরে আর একটি দিক সেটা হচ্ছে একজন জালেম শাসক প্রভাবশালী তার সামনে কথা বলা অনেক সময় আপনার কথায় জড়তা নেই কিন্তু বড় ব্যক্তিত্বের সামনে কথা বলতে গেলে স্বাভাবিক জড়তা চলে আসে এটা একটি বিষয় আর একটা দিকও ছিল মুসা আলি ইসলামের ক্ষেত্রে যে মুসা আলি ইসলামের সাথে আর একটি ঘটনা ঘটেছিল সেটা ছিল কিবতি বংশের অর্থাৎ ফেরাউনের যে বংশ কিব্দ এখান থেকে এই কিব্দ থেকে মেসরকে ইজিপ্ট বলা হয় ইংরেজিতে ইজিপ্ট করেছে ওই কিব্দ আরবি শব্দ থেকে আর তার ইসলামিক নাম আরবি নাম হচ্ছে এ দেশের মেসর তো ফেরাওয়ানের বংশের নাম ছিল কিব্দ ইজিপ্ট আর মুসালেসেনা বংশের নাম ছিল বনি ইসরায়েল এই দুটো বংশ বসবাস করত মেসরে বনি ইসরায়েলদেরকে কিবতিরা ইজিপ্টরা এরা গোলাম দাস দাসিতে পরিণত করেছিল কোনো এক সময় একজন বনি ইসরায়েল আর একজন এই কীপ্তির ঝগড়া চলছিল এই ঝগড়া ছোটাদে গিয়ে মোসা আলি সাল্লাম একটা ঘুষি দিয়েছিলেন সেই ফেরাউনের বংশের লোকটিকে আর সেই ঘুষিতে ইচ্ছা করে তিনি হত্যা করতে চাননি কিন্তু লোকটি মারা যায় তারপরে মেসর থেকে মুসা আলি আল্লাহ আল্লাপাকের হুকুমে চলে গেছিলেন মাদিয়ানে দীর্ঘ কয়েক বছর পরে ফিরে আসলে এই একটা ভয় ছিল যে আমি এখানকার আসামি কারণ একটা লোক ফেরাউনের বংশের আমার হাতে হত্যা হয়েছে এসব কিছু সামনে রেখে মুসা সালাম দোয়া করলেন পাকের কাছে যে ফেরাউনের মতো জালেম শাসকের কাছে আমাকে ইসলামের দাওয়াত পৌঁছাতে হবে সুতরাং আল্লাহ পাক আমার বক্ষ খুলে দাও আমাকে এর তৌফিক দান করো যেহেতু আল্লাহ পাক এখানে উল্লেখ করেছেন কালা মুসা আলি সাল্লাম তখন বললেন রব্বি হে আমার প্রতিপালক রব্বি সাহলী সদরিহ হে আমার প্রতিপালক আমার বক্ষকে প্রশস্ত করে দাও খুলে দাও সারাহা মানে খুলে দেওয়া আমার বক্ষকে প্রশস্ত করে দাও যাতে সংকীর্ণতা না আসে ভয় জানো আমার অন্তরে চেপে না যায় ওয়াস্তের আমরি আমার কাজকে সহজ করে দাও ওয়াহুল ওকদাতাম লেসানি ইয়ফ কাহু কৌলি এবং আমার জবানের গিরা গ্রন্থি খুলে দাও অর্থাৎ আমার জবানের জড়তা তুমি দূর করে দাও ইয়ফ কাহু কৌলি যাতে আমার কথা লোকেরা সহজে বুঝতে পারে এছাড়াও দোয়া করলেন মুসা আলহিসাল্লাম ওয়াজ আল্লি ওয়াজিরাম্মিন আহলি হে আল্লাহ আমার পরিবারের মধ্য থেকে আমার সাহায্যকারী বানিয়ে দাও আর সে হচ্ছে হারুন আখি আমার ভাই হারুন আমার ভাই হারুন তো ভাই আছে কিন্তু তাকে নবী করে দিলে আরও বেশি আমি তার সহযোগিতা পাবো উস্দুদ্বেহী আজরি তার দ্বারা আমার শক্তি বৃদ্ধি করো আমাকে শক্তিশালী করো ও আশ্রে খুফি আমরি আর আমার কাজে তাকে আমার শরিক করে দাও অর্থাৎ আমাকে যেমন নবী রসুল করেছ তাকেও নবী বানিয়ে দাও কে নোসাবিহা কাকাসিরা জাতি করে হে আল্লাহ তোমার বেশি বেশি আমরা পবিত্রতা ঘোষণা করতে পারি তসবিহ করতে পারি ওয়াজকুরা কাকাসিরা আর বেশি বেশি তোমার জিকির আজকার তোমার স্মরণ করতে পারি এর দ্বারা প্রমাণিত হয় যে যার উপর যত আল্লাহ পাকের দান রয়েছে নিয়ামত রয়েছে তত বেশি আল্লাহ পাখের জিকির আজকার হওয়া উচিত তত বেশি তসবির তাহলিল হওয়া উচিত তত বেশি এবাদতবন্দিকে সুন্দর হওয়া উচিত তত বেশি আল্লাহর দিকে ধাবিত হওয়া উচিত আল্লাহর সুক্রিয় হওয়া উচিত আমাকে আল্লাহাম আল্লাহাক ইসলাম দান করেছেন এর সুক্রিয়া কোথায় এর সুক্রিয়া অন্তর থেকে শ্রদ্ধা করে আদায় করতে হবে যে আল্লাহ পাক আমাকে আপনাকে মমিন মুসলিম ঘরে পয়দা করেছেন আল্লাহ পাকের অন্তর থেকে আদায় করতে হবে কথার দানা সুক্রিয়া আদায় করতে হবে কাজে কর্মে আমলে সুক্রিয়া আদায় করতে হবে তার একটি বড় দিক হচ্ছে পাঁচ অক্ত সলাতের হেফাজত করা যেই মুসলিম জন্মসূত্রে মুসলিম হওয়া সত্ত্বেও পাঁচ অক্ট নামাজের হেফাজত করলো না সে আল্লাহ পাকের বাস্তব সুক্রিয়া আদায় করল না আল্লাহ আল্লাপাক তারপরে মুসা আলি সাল্লামের কথা উল্লেখ করেছেন ইন্নাকা কুন্তা বেনা বসিরা হে আল্লাহ তুমি আমাদেরকে দেখছো যে আমরা তোমার শুক্রিয়া আদায় করছি তোমার তসবি তাহালিল করছি সুতরাং আমার দরখাস্ত কবুল করো কাাদ উদি তা সু ইয়া মোসা তখন আল্লাপাক মোসা আলাই সালেকমে জানিয়ে দিলেন যে হে মোসা তোমাকে তোমার যাচ্ছা দিয়ে দেওয়া হইল সু উলাকা মানে সওয়া এলাকা তুমি যা আমার কাছে চেয়েছিলে তা তোমাকে প্রদান করা হইলো ওলাকাদ মানান্না আলেখ আমার তোমার ওপর এই এহসান এই আমার অনুগ্রহ নয় বরং নিশ্চয়ই তোমার ওপর আরেক এক অনুগ্রহ আমি এরপূর্বে করেছি ওলাকাদ মানান্না আলেক হেমোসা তোমার ওপর আমি এহসান করেছি অনুগ্রহ করেছি মার্রাতা নখরা আর একবার এর আগেও আমি তোমাকে অনুগ্রহ করেছি মায়ুহা বাল্য জীবনে যখন তোমার জন্ম হইল সেই সময় তোমাকে তোমার আম্মা রাখতে পারছিল না আর ফের এইরকম বহু শিশুদেরকে হত্যা করেছে তোমাকেও হত্যা করতো কিন্তু আমি কিভাবে তোমাকে সুরক্ষিত রাখলাম আর শত্রুর ঘরে তোমার লালন পালন করিয়ে নিলাম শত্রু আবার তোমাকে তোমার মাকে দিয়েই তোমার হেফাজত করালো মায়ের কাছে আবার ফিরিয়ে দিলাম আল্লাপাক এসব যে নিয়ন্ত্রণ এসব তদবির করেছেন একমাত্র আল্লাহ পাক রব্বুল নেড়ি এই কাজ কোন মানুষ এ কথা চিন্তা করতে পারে না যে শত্রুর ঘরে কেউ কাউকে প্রতিপালন করে নেবে আল্লাহ রবুল্লা আলমিন এর সাদ করছেন যে তোমার উপর এ অনুগ্রহ আমি করেছি বিশ্বাসের অভাব অসচেতন জীবন যাপন ধর্মকে ভুলভাবে তুলে ধরা ধর্মীয় গ্রন্থের পরিবর্তন এবং সংস্করণ যথাযত তথ্য পেতে সকল ক্ষেত্রে सकाल सा मुद सलमिमुक्त अब्दुल्लाह स्वास्थ्य और अवसर एक दूटी अनुग्रह ब्यापार अधिकांश मानूष अवहेला सप्तम खंड मन गलानो अध्याय हाथी संख्या छ हजार चारश बारो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 शाहिदुल्ला खान मदनी, हाफिज बिन मुझवर बिन जहांगीर मदन डर हाफिजी जहांगीराम दायित সম্মানিত ভাতৃমন্ডলী আবার ফিরে আসে আমাদের আলোচনার দিকে আল্লাপাক রব্বুল আলমিন সুরাতহার আয়ত নম্বর আটত্রিশ এর সাদ করছেন যে এ অনুগ্রহ কি ছিল যে অনুগ্রহ পাক মুসা আলী সালামের ওপর করেছিলেন ইস আউ হাইনা যখন আমি তোমার মাকে এ কথা জানিয়ে দিয়েছিলাম যা তাকে জানানো হয়েছিল। সেই সময়টিকে স্মরণ করো আল্লাহ পাক এখানে ওয়াহি শব্দটি ব্যবহার করেছেন মুসা আল ইসলামের মায়ের ক্ষেত্রে নবী রসুল ছাড়া অন্য কারো ক্ষেত্রে যদি ওয়াহি শব্দটি উল্লেখ করা হয় তাহলে তার মানে হচ্ছে ইঙ্গিত করা তার মানে হচ্ছে এলহাম মানে অন্তরে ভালো কথার উদ্রেক হওয়া ভালো কথার খেয়াল আসা যার পরিণাম সুন্দর হয় অনেক সময় আপনি সিদ্ধান্ত নিতে গিয়ে পিছপা হচ্ছেন এটা করব না ওটা করবো আল্লাপাকের কাছে দোয়া করলেন আপনার কাছে ওই আসবে না কারণ আপনি নবী রসুল নন সুতরাং আপনার জন্য এই রাস্তা খোলা আছে আপনি আল্লাপাকের কাছে ইস্তিখারা কল্যাণ কামনা করবেন ইস্তেখারা কল্যাণ কামনা করলেন আপনার অন্তরে ভালো দিকের উদ্রেক হল যে এটাই করি এতে আমার কল্যাণ রয়েছে আর আপনি চূড়ান্ত ফেসলা করলেন সেই কাজ করেন আল্লাপাক দেখা গেল যে আপনাকে ভালো কাজের তোফিক দিলেন তো মুসা আলি সাল্লামের মায়ের সাথে তাই হয়েছিল এমনটা নয় যে ওহির কথা আল্লাহ পাক উল্লেখ করেছেন মুসা আলি সাল্লামের মায়ের ক্ষেত্রে সুতরাং মুসা আলাইসাল্লামের মা ও নবী ছিলেন না এটা ভুল কথা কারণ কোন মহিলা নবী আল্লাহ পাক রব্বুল আলমিন পাঠাননি নবুয়াত রিসালাতের যে মেশন ডিউটি সেটা মহিলাদের সাথে উপযোগী নয় মহিলাদের কাজ হচ্ছে ঘরের ভিতরে আর একজন নবী রসুলকে বাইরে তার দাওয়তের কাজের জন্য যেতে হবে পাক জন্য আল্লাপাক এ এছাড়াও বহু একমত রহস্য তথ্য রয়েছে যে আল্লাহ পাক ভালো জানেন যে কোন মহিলাকে আল্লাপাক নবী রসুল করেননি যেখানে ওহির কথা বলা হয়েছে তার মানে এলহাম করা হয়েছে অন্তরে ভালো কথার উদ্রেক হয়েছে যেমন পাক মৌমাছির ক্ষেত্রে বলেছেন ও আহা রব্যকে এলান্না হাল মৌমাছিকে আল্লাহ ওহি করলেন এর অর্থ তো কখনও এটা না হয় না যে আল্লাহ পাক ওহি করেছেন আল্লাহ পাক রাব্বুল আলম মৌমাছিকে সৃষ্টিগত শিক্ষা দিয়েছেন বাসা বাঁধতে হবে এই ফুল থেকে রস চুষে নিয়ে আসতে হবে তারপরে এইভাবে করতে হবে এইভাবে প্রত্যেক সৃষ্টিকে আল্লাপাক রাব্বুল জীবন জীবনযাপনের নিয়ম নীতিমালা শিখিয়ে দিয়েছেন সৃষ্টিগত হিসাবে এটা হচ্ছে এক একরকমের ওহি আল্লাপাক এরশাদ করছেন যে কি আমি তাকে জানিয়ে দিলাম তার অন্তরে এই খেয়াল আসলো এলহাম হলো আনেক জেফি হেফি তাবুত। যে তুমি একে সেন্দুকে ভরে দাও সিন্দুকে ফেলে দাও ফাক জেফি হেফিলিয়াম্মে তারপরে সেই সন্দুকে সেই বক্সকে যে বক্সে মোসা আলি ইসাল্লামকে রাখা হলো সেটিকে নিক্ষেপ করে দাও সমুদ্রে সমুদ্রে ভাসিয়ে দাও ফালিউল কেহেলিয়াম্মেল তারপর সমুদ্র এটাকে কোনো সমুদ্রের তীরে নিয়ে গিয়ে পৌঁছে দেবে সমুদ্রে ভাসতে ভাসতে গিয়ে জায়গায় সমুদ্রের তীরে গিয়ে লাগবে আর আল্লাপাক রবুল্লা আলমিন প্রস্তুত করে রেখেছেন যে এই সন্দুককে পাবে আর সন্দুক থেকে সন্তান কার ঘরে পৌঁছিবে ইয়া খু আদু ওয়াদুউল্লাহ সেই সন্দুককে বা সেই সন্দুককে রাখা সন্তান শিশুকে মুসা আলি সাল্লামকে গ্রহণ করবে নেবে আমার শত্রু ওয়াদু উল্লা আর তার শত্রু মুসা আলি সালামের শত্রু আল্লাপাক এখানে ফেরাউনকে আল্লাহ পাকেরও শত্রু বলেছেন আর মুসা আল্লি সালামের শত্রু মুসা আলী সালাম সম্পর্কে যদি জানতে পারতো সামান্য কোনো কথা ফেরাউন যে এর হাতে আমার পতন ঘটবে কখনো ছেড়ে দিত না আল্লাহর দুঃশ্মন এবং মুসা আলি সালামের দুঃশন ফেরাউন ও আলকাই তো আলীকে মাহাব্বাতে মেননি এবং তোমার উপর আমার ভালোবাসা সৃষ্টি করে ঢেলে দিয়েছিলাম আমার পক্ষ থেকে তোমার উপর ভালোবাসা ঢেলে দিয়েছিলাম আল্লাহর পক্ষ থেকে ভালোবাসার সৃষ্টি মানুষের অন্তরে ভালোবাসা এক ফেরাউনের এবং ফেরাউনের পরিবার ফেরাউনের স্ত্রী আর যারা সদস্য বাড়ি তাদের অন্তরে ভালোবাসা নেই এই ছেলেকে ছাড়া হবে না এই ছেলেকে বাড়িতে রাখতে হবে কাউকে দেওয়া যাবে না যে দেখে ছেলেকে সেই ভালোবাসে যে না আমার ঘরে নিয়ে যাবে আমি লালন পালন করব। ওয়ালকেই তো আলীকে মাহাব্বা তিন নি ও তুসনা আল্লা আইনি আর যাতে করে তুমি লালিত পালিত হাও আমার চোখের সামনে আল্লাহা বলছেন যাতে তোমার লালন পালন হয় আলা আইনি আইন আল্লাহ বলেছে আমার চোখের সামনে তাহলে এই আয়াতে আল্লাহ পাকের পক্ষ থেকে দলিল স্পষ্ট প্রমাণ রয়েছে যে আল্লাহ পাকের কি রয়েছে চক্ষু রয়েছে বিনা বিকৃতিতে মেনে নিতে হবে তবে তার ধরন জানা নেই ধর জানে আল্লাপাকের চক্ষু আছে ধরন জানা নে কেমন আল্লাহ ভালো জানে আল্লাহ পাক বলেন যা জানাননি সে সম্পর্কে আমাদের কোনো কথা বলার অধিকার নেই আল্লাহ পাক তারপরে সাথ করছেন ইতামশি উখতোকা যখন মৌসা আলিহিসাল্লামকে সমুদ্রে নিক্ষেপ করে দেওয়া হলো আর সেন্দুক ভেসে যাচ্ছে মৌসা আলি সালাম মা তার একটি মেয়ে ছিল সেই মেয়েকে বলল যাও তুমি এই সমুদ্রের কিনারা কিনারা হাঁটতে থাকো আর দেখতে থাকো যে সেন্দুক ভেসে যাচ্ছে কোথায় আর কোন কিনারা গিয়ে লাগছে আর কোথায় যাচ্ছে এই ছেলে দেখতে থাকো কারণ মনে বরদস্ত হচ্ছে না ছেলেকে ভাসিয়ে দেওয়ার পরে মোটেই শান্তি হচ্ছে না দেখো কি হচ্ছে পরিণামটা তুমি দেখো আল্লাপাক তাই বলছেন ইল তামসি ওখ তোক করো যখন তোমার বোন চলতে ছিল হেঁটে যাচ্ছিল সমুদ্রের কিনারায় ফাতাকুল আর তারপরে হাঁটতে হাঁটতে গিয়ে যেখানে গিয়ে ওই সন্দুক লাগলো আর ফের বাড়িতে সন্দুক উঠে নিয়ে যাওয়া হলো শিশুকে বের করা হলো সেখানে গিয়ে পৌঁছিল তোমার বোন ফাতাকুল সেখানে গিয়ে বলল হাল আদুলকুম আলামাইয়া ফুলো ফারা যা নাক এরা উম্মে কাকাই তাকার রায় নোহাওয়ালা তাহান যখন শিশুকে দেখা হলো অত্যন্ত সুন্দর এই ছেলে তো কাউকে দেওয়া যাবে না তাহলে এই ছেলের স্তন্যদানের দায়িত্ব কে পালন করবে কারো দুধ পান করবে জারি কোলে দেওয়া হয় কারো দুধে মুখ দেই না তাহলে এই ছেলেকে কি করে লালন পালন করা যাবে এক এক করতে করতে কারো যখন দুধ পান করছেন না মুসা আল ইসালাম ওই মেয়ে মুসা আলি সালামের বোন দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখছে শেষখানে গিয়ে বলছে যে দেখো আমি কিন্তু এক মহিলার কথা বলতে পারবো সেই মহিলার দুধ খুব ভালো দুধ সেই দুধ হয়তো এই শিশু পান করতে পারে যদি তোমরা চাও তাহলে সেই মহিলাকে আমি ডেকে নিয়ে আসছি আরে নিয়ে আসুন মাকে নিয়ে সে হাজির করে দিলেন আর তারপরে সেই মুসা আলী সালামকেল মা যখন সাথে সাথে করা শুরু করলেন আল্লাহাকাল আবার মুসাকে মুসার মায়ের কাছে ফিরিয়ে দিলেন তাই আল্লাপাক বলছেন ফতাকুলো তোমার বোন বলছিল হাল আদুল্লকুম আলামাইয়াকলু এমন কোন ব্যক্তি সম্পর্কে এমন কোন ভদ্র মহিলার কথা তোমাদের জানিয়ে দেবো কি আলামাইয় যে এই ছেলের লালন পালন করতে পারবে দেখাশোনা করতে পারবে মায়ের কাছে জুড়ায়। ওয়ালা আর আরসে দুশ্চিন্তায় না পড়ে ওয়াকাত আলতা আর একটি ঘটনার দিকে পাক ইঙ্গিত করছেন যে তুমি একবার একজনকে হত্যা করে ফেলেছিলে ওই যে ঘটনা বর্ণনা করলাম যে সেই কিব্দি ফের বংশের লোক যখন ঝগড়া করছিল আরকবণী ইসরায়েল বংশের লোকের সাথে তখন সে বাড়াবাড়ি করতে যাচ্ছিল ধাক্কা দেওয়ার একটা ঘুষি দিয়েছেন সেই ঘুষিতে ওই লোকটি মারা গেছিল কে করল এই কাজ কে করলো এই কাজ মূষা করেছে ধরো মুসাকে মুসা সালাম শুনতে পেলেন আর সেখান থেকে তাড়াতাড়ি বিদায় হয়ে গেলেন মাদিয়ানের উদ্দেশ্যে আল্লাহ পাক সেই কথা এখানে বলছেন ওয়াকাতালত হে মুসা তুমি বড় হওয়ার পরে একজনকে এভাবে হত্যা করে দিয়েছিল ফানাজ মিনাল গাম্যে তারপরে তুমি যখন বড় চিন্তিত হয়েছিলে তোমাকে আমি তোমার দুশ্চিন্তা থেকে মুক্তি দিয়েছিলাম আর তোমাকে আমি বহু পরীক্ষাও করেছি তোমাকে বহু পরীক্ষা করেছে করেছি বহু বচন হয় তো বহু পরীক্ষার অর্থ হবে আর কেউ কেউ বলেছেন এটা হচ্ছে মাস দার তার মানে হচ্ছে আমি তোমাকে ভালো করে পরীক্ষা করেছি ফালাবেজ তা সেনি নাফি আহলি মাদিয়ান অতবার তুমি মাদিয়ানবাসীদের কাছে বেশ কয়েক বছর অবস্থান করেছিলে সেখানে চলে গিয়ে বিবাহ সাদী হইল মহারানা স্বরূপ সেখানে তিনি চাকর থেকে ছিলেন দশ বছর শর্ত লাগিয়েছিলেন আট বছর তো থাকতেই হবে আর ফাইন আত্মার দশ বছর যদি থাকো তাহলে সেটা তোমার পক্ষ থেকে আর মুসা আলসাল্লাম তাই পুরা করেছিলেন তারপরে নিজ বিবিকে নিয়ে বিদায় হয়েছিলেন সেখান থেকে তারপরে রাস্তাতেই আল্লাহ ফাকর বললেন ডাক দিলেন আর কথা বললেন পবিত্র স্থানে যার কথা ঈশ্বরাই এর আগে আলোচিত হয়েছে আল্লাহাক বলছো তুমা যে তলাকা দাদার ইয়া মূসা অতপর তুমি হে মূসা তুমি এক নির্দিষ্ট সময়ে এসে গেলে পৌঁছে গেলে নির্দিষ্ট সময়ে পৌঁছে গেলে যেই সময় তুমি নব্বত পাওয়ার যোগ্য হয়েছো চল্লিশ বছর বয়স হয়েছে আর তখন আল্লাপাক রব্ুল আলম তাকে নবী করলেন আল্লাপাকের সদ করেছেন ওয়াস্তা নাতকালে নফসি আর আমি তোমাকে নিজের জন্য মনোনীত করেছি তৈরি করেছি পাক। বলছি আমি তোমাকে নিজের জন্য তৈরি করেছি অর্থাৎ আমার বিধান মানবজাতি পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য বানি ইসরায়েলদের কাছে পৌঁছে দেওয়ার জন্য তোমাকে আমি বাছাই করেছি এজাব আন্তুকা বে আয়াতি ওয়ালাতি সুতরাং তুমি আর তোমার ভাই যে হারুন তাকেও নবী করলাম যেমন আল্লাহ পাখের কাছে দোয়া করেছে মুসা সালাম তা কবুল করলেন এবং নির্দেশ দিলেন যে তুমি আর তোমার ভাই যাও বে আয়াতি আমার আয়াতসমূহ নিয়ে ওয়ালা তানিয়া ফি ফিজেকিরি আর আমার স্মরণে তোমরা কখনও শিথিলতা অবলম্বন করিও না আল্লাপাকের দিন পৌঁছাতে গিয়ে আমার উপদেশ পৌঁছাবার ক্ষেত্রে যে মানে এখানে উপদেশ উপদেশ পৌঁছাবার ক্ষেত্রে কোনো গাফিলতি ত্রুটি করিও না তোমাদের পক্ষ থেকে যেন অবহেলা না থাকে আর যে মানে মানে পাকের স্মরণের এটাও অর্থ হইতে পারে যে আল্লাহ পাকের এই দিনের দাওয়াতও পৌঁছাবে আর বেশি বেশি আল্লাহকে স্মরণ করবে আল্লাহর শরণে আল্লাহর জিকির আজকারেও গাফিলতি অবলম্বন করবে না এ ধা এলা তোমরা কারণ সীমা লঙ্ঘন করেছে সে উপদেশ নেবে আও এক শাহ অথবা ভয় করবে আল্লাহ ফাকর্ব আলমী যেন আমাদেরকে নরম কথা বলার তৌফিক দান করেন এবং যেই কথা মানুষের অন্তরে নেমে যেতে পারে অন্তরকে আকৃষ্ট করতে পারে সেই রকমের ভালো কথা কোরআন শোনার কথা বলার টোফিক দান করেন এখানে আমার আলোচনা শেষ করছি ওসলাল মোহাম্মদ ওসহাই তো আনতে বলছো ইারা বেশ না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 ইসলামের নারীর মর্যাদা দেশে বাংলায় কোথা থেকে কার মাধ্যমে অহের মাধ্যমে যা তাকে বলতে বলা হয় তিনি তাই বলে থাকেন জাহাঙ্গীর कथाजे इतिब क्रम विकास कल रत आठ टन समे छ